আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর আতহাবি রচিত বয়ান ও আকিদা তহলেসুন্না জামা আহসামাতের আকিদার বর্ণনা বিষয়ক যে গ্রন্থটি তিনি লিখেছেন তার উপর আমরা ধারাবাহিক ব্যাখ্যা আলোচনা করে যাচ্ছিলাম দর্শক আমরা বিগত অনুষ্ঠানগুলিতে আলোচনা করেছি যে কিভাবে একটি মানুষ সৌভাগ্যে সৌভাগ্য পেতে পারে সৌভাগ্যশালী হতে পারে আমরা আলোচনা করেছি আমরা বলেছিলাম যে একমাত্র সৌভাগ্যের পথ হচ্ছে দুটি যে পথে চললে মানুষ সৌভাগ্য যে দুটি পথ জানলে মানুষ সৌভাগ্যশালী হতে পারে সেটা হচ্ছে যে কোন পথে গেলে আল্লাহ আল্লা রবুল ইজতে रबुज के पावा जाए कौन पथे चलते आल्लाजिदे सन्तुटिन् पथे चलते आल्लाह रब्जत सम्पर्क सठीक धारणा मानूष लाभ करते हम द्वितीय पथे पथे चलले आल्लाया पथे चले मानुष से क्य पा जिना प्रत्येक मानुष जरूरी नाम से पथे ना चले तीन से প্রত্যেকটি মানুষকে জানতে হবে এই দুইটা জিনিস জানার মধ্যে মানুষের জীবনের সৌভাগ্য রয়ে গেছে বা সৌভাগ্যশালী হওয়া বা হতবাগা হওয়া নির্ভর করছে দর্শক আমরা আলোচনা করেছিলাম যে এই পথে যারা চলেছেন তারা হচ্ছে নবীন সিদ্দিক সোহেদা সো আলাহিন এই পথে চলে তারা আল্লাহর পথে মানুষকে পথ দেখিয়েছেন আল্লাহর পদ দেখিয়ে গেছেন মানুষকে সেই পথে চলেছেন সিদ্দিকরা সিদ্দিকার আল্লাহ এই পথে চলেছেন আর তাদের অনুসরণকারী পরবর্তীতে দেখা গেছে নবীদের পরে সাহাবাহাম রেদন আলীম আজমাইন তারা তারাই পথে চলেছেন এই পথে তারা এমনভাবে চলেছেন যে তারা একে অপরকে ও করতেন আলাইকুম কুমিল্লা আতিক তোমরা পূর্ব পথ অনুসরণ করে চলো এটাই তারা সবসময় বলতেন তারা সবসময় বলতেন যে পূর্ব পথকে অনুসরণ করে নতুন কিছু তোমরা আবিষ্কার করো না নতুন পথ থেকে সাবধান থেকো রসুল্লাহ সাল্লাম নিজেও তা থেকে সাবধান করে গেছেন তিনি বলতেন সব সময় যে আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আমার পরের খুলাফায়ে রাশেদের সুন্নাতকে আঁকড়ে ধরো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তা বলতেন এবং তিনি বলতেন ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর নতুন নতুন আসা কোনো পদ বা মত তোমরা গ্রহণ করো সেই তোমরা যারা চলে গেছে তাদের অনুসরণ করে চলো তিনি তার সঙ্গীদের সময় ওসিয়ত করতেন একটি জিনিস যে আলমান্নান তোমাদের মধ্যে যে কেউ অনুসরণ করতে চায় সেজন্য অনুসরণ করে যারা মারা গেছে তাদের অর্থাৎ যারা চলে যাচ্ছে তাদের অনুসরণ করে নতুন কোন পথ অনুসরণ না করে কারণ যারা জীবিত আছে তার উপর ফেতনা আসতে পারে ফেতনার অনুসরণ করো না তোমরা এটাই ছিল সাহাবা একরামের মানহাই সবসময় তারা চাইতেন যে পূর্বসূরিদের মত পথ ধরে থাকবে এবং যে পথে যে পথটি ছিল রসুল্লাহ সাল প্রদর্শিত পথ যার উপরে সাহাবা একরাম চলে গেছেন সে পথটি আসলে সঠিক পথ ছিল আল্লা তাল নির্দেশ দিয়ে বলছেন কুল হা দিল এ হচ্ছে আমার পথ আদির আনা আমি এবং আমার অনুসরণকারী যারা আছে সবাই এই পথে আলা বাসিরা আমি দাওয়াত বাসির অর্থ অর্থ বিভিন্ন অর্থ করা হয়েছে কেউ বলছে সত্যিকার দিব্য দৃষ্টি অর্থাৎ সত্যিকার জ্ঞান যারা সঠিক জ্ঞান যারা বুঝতে পারে কোথায় কি হচ্ছে দেখা একটা হলো অন্তর দিয়ে দেখা অন্তর দিয়ে উপলব্ধি করা সেটা হচ্ছে বাসিরা এই বাসিরা দিয়ে যারা চলে এই পথে চলেছে নবিরা সিদ্দিক সুহাদা সালাহিনবায় কেরাম এদের পথে অনুসরণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এবং যারা এই পথে চলে দাওয়াত যারা দিবে তাদের অবশ্যই শুদ্ধ একটি হচ্ছে এটা হচ্ছে নবী পথ এই পথে এই দাওয়াত দিতে হবে আরেকটা হচ্ছে দাওয়াত যারা দিবে তাদেরকে এই পথের অনুসারী হতে হবে এই পথের বাইরে অন্য কোন পথে দাওয়া দেওয়া যাবে না এই পদ্ধতিতে কিন্তু আমাদের সরফে সব সময় দাওয়াত দিয়ে আসছিলেন আকিদের দার্স এবং দাওয়াত এই পথে চলছিল কিন্তু খালফুন আদাউ সালাত যুগ যুগেই পরবর্তীরা এসে পূর্ববর্তীদের পদ থেকে বিচ্ছুত হয়ে যায় এবং পথভ্রষ্ট হয়ে যায় এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে আপনারা দেখেন कारण मूल स्रोत छो मूल रास्ता छो मूल ट्रेंड छोटे दूर सर गला सलामर अनुसारी जरा हावारी तरह पद्युत हो आज अनुसरण कर খ্রিস্টানরা তারা আল্লাহ রসুলের অনুসরণ আল্লাহ রসুল ইসাণ করছে না আল্লাহ থেকে তার গেছে। তার দেয়া জীবন বিধান থেকে তারা দূরে সরে গেছে তেমনি ভাবে এই উন্মতির পরবর্তীকালে এমন লোকরা আসলো যারা রসুল সাল্লাম এবং সাহাবাহামের পথ মত এবং পথ থেকে দূরে সরে গেল তখনই মানুষের ভিতরে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝি পথভ্রষ্টতা আকিদাগত সমস্যা এগুলি মানুষ আমাদের দেখা দিল এর আগেও কিন্তু দেখেন যে সমস্ত জিনিসে পথ ভসা দেখ পরবর্তী লোকেরা আগের ভ্রোদের কাছে কিন্তু এই ঘটনাগুলো ছিল তারা যেভাবে বুঝেছে পরবর্তীরা সেভাবে বুঝতে আর চাইল না নতুন পথ তারা আবিষ্কার করতে চেষ্টা করলো আর তখনই তারা পথভ্রষ্ট হয়ে গেল আপনি যদি চিন্তা করেন একটি জিনিস কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন সুমাস্তাওয়াল আর উঠেছেন यह कथा शाहबाइक राम बहुवार तेलावत करे शुनेव ही विश्वासों करु तिता करें भूल पथ अर्थ करा जाए अर्थ करकम कर ए रखम चिंता ता करें परवर्त चिंता करते हो তারা চিন্তা করা উচিত ছিল যে আমাদের যারা বেশি জ্ঞানী সাহবা একরাম তারা তো ঠিক ভাবে বুঝেছে আমি কেন এটা অপব্যাখ্যা করছি সাহবা একরামকে আমার কাছে কম জ্ঞানী ছিল নাকি এই চিন্তাগুলি তাদের মাথায় আসা দরকার ছিল যে উন্নতের সবচেয়ে ভালো মানুষ যারা সবচেয়ে উন্নত উন্নত মানুষ যারা সবচেয়ে সহি তরিকার মানুষ যারা তারা যদি কোনো সঠিকভাবে জিনিসটা বুঝতে পারে আমার জন্য এই বুঝটা কেন আসে না আমি কোন অন্য পথে যাচ্ছি এরকম চিন্তা না থাকার কারণে তারা কিন্তু পরবর্তীতে পদব্যস্ত হয়ে গেছে অন্য আরেকটি উদাহরণ দিচ্ছি আল্লাতে আল্লাহ করেনি এবং মিথ্যাচার করে আমরা সিদ্ধা করেছি আল্লাহ বলতে এখন তো আল্লাহ করে দেখাও হাদিস আসছে সাহবাগ কেমন সেটা অর্থ বুঝিয়েছেন তারাও কিন্তু অপব্যাখ্যা করেনি পরবর্তীরা সে অস্বীকার না এটা করা যাবে না কোরআন কারিমা আল্লাহ তালা বলছেন লিমা খালাক তুইয়া যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি আদম আলাপম আলাইসালামকে আল্লাহ করেছেন আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলে সাব্যস্ত করেছেন আল্লাহ তার চোখের কথা উল্লেখ করেছেন আল্লাহ তার চেহারা কথা উল্লেখ করেছেন করার কারিমে সাহাবা এই সমস্ত গুনাগুন সবই তারা শুনেছেন জেনেছেন বুঝেছেন এবং সে অনুসারে আল্লাহকে এগুলো উল্লেখ করেছেন তাদের আলোচনায় বিভিন্ন ভাবে আল্লাহ আসেন তারপরেও এসে কি জন্য ভষ্ট হল তারা সলভে সালাহীন যে পথে চলেছেন সাহাবায় ইকরাম যে পথে চলেন সেই সঠিক পথ মনে করছেন না অথচ কাছে কোরআন গুলো নাজিল হয়েছে রসুল্লাহ হাদিস কাছে রসল উল্লেখ করেছিলেন যেই সাহাবিদের কাছে তারা কোনদিন বলেন নাই সবসময় তারা বলছেন স্বামী না আচরণ আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আমরা আনুগত্য করছি এটা আমরা কোন রকমের তারা বিরোধিতা করেনি অথচ পরবর্তীতে এসে সেখানে নতুন পথ এবং নতুন পদ্ধতি আবিষ্কার করতে শুরু করেছে যখনই সেই পদ্ধতি এবং সেই মত আবিষ্কার করলো তখন তারা ব্যবস্থার দিকে চলে গেল আমরা সে কথাটি আলোচনা করছিলাম দেখেন রসুল্লাহ সাল্লাম যখন বললেন এহাদিসটি যে কেমনকে মাঠে যখন মানুষদেরকে যাহা নিক্ষেপ করা হবে যাহা নামকে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তুমি কি পূর্ণ যে না। তারপর আল্লাহ তারা তার পা দিবেন জাহানাবে পা রাখবেন পা রাখার পরে মিলিত হয়ে বলবে হয়ে গেছি এই কথা বলবে এটা রসল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেছেন সাহাবিরা কোনো দিন আল্লাহ তালা কিভাবে পা রাখবে আল্লাহ তালা পা কেমন কেন হইলো বা আল্লাহ তালা পা বলা যাবে না এই জাতীয় কোন রকমের তথ্য আমাদের কাছে আসেনি এর অর্থ হচ্ছে রসোল্লাহ সালাম যা বলেছেন সাহাবিগঞ্জ সেটা অর্থ বুঝেছেন এবং সেটাকে নির্দিদায় মেনে নিয়েছেন আকিদার কোনো বিষয়ে তারা অন্ধকারে ছিলেন না তারা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জ্ঞাত ছিলেন তারা ভালো করে জানতেন আল্লা রবুল ইজতের জন্য কোনটি আল্লাহ সাব্যস্ত করছেন তার রস সাব্যস্ত করছেন এবং এগুলিতে কোন রকমের পদভস্টতা তারা ঠিকই বুঝতে পারছেন তারা ঠিকই বুঝতেন যে কোরআনে কারিমের প্রকাশ্য যে রূপ আছে সেটার মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বিভ্রান্তি নেই কিন্তু পরবর্তীরা সেখানেই বিভ্রান্তি খুঁজলো যে প্রকাশ্যরূপে বিভ্রান্তি আছে আমরা এরাকে অর্থ বের করতে হবে অপ্রকাশ্য অর্থ বের করতে হবে করতে হবে এইভাবে তারা পদ্মশতে লিপ্ত হয়ে যায় এই অবস্থায় চলতে থাকে কি উম্মত মুসলিমের মধ্যে দুইটি বিরাট দল বেরিয়ে পড়ে প্রথম যারা বেরিয়ে গিয়েছিল আপনারা জানেন সেটা হল শিয়ারা তারপরে জাভরিয়া কাদিয়া বের হয় তারপরে মহতাজা বের হয় তারপরে জাহামিয়ার আগে বের হয় এরপরে তারপর বের হয় যারা আশায়ারা বের হয় মাতুরিদিয়ারা বের হয় এভাবে উম্মত্তে মুসলিমের মধ্যে ফেরকা বের হয়ে যায় এর কারণ হচ্ছে যত ফেরকায় হয় মনে রাখবেন একটি কথা সেটা হচ্ছে ফেরকা যারা হয় তারা আলাদা হয়ে যায় মূল ধারা যেটা তার মধ্যে থাকলে তারা ঐক্যবদ্ধ আকিদাতে থাকতো কারণ মুসলিমদের সহি আকিদা সবসময় ঐক্যবদ্ধ আকিতা এটাকে বলা হয় আকিদা এজমাঈয়া এজমাঈ আকিদা সেটা এর উপরে এজমা হয়েছে মানুষের কারা এজমা করেছে সাল্লাহ সাল্লা ইসলামের পরে সাহাবাহামের এজমা ছিল রসুলের যুগে সবার এজমা ছিল আকিদের উপরে কেউ কোনদিন কোন আকিদের ব্যাপারে দ্বিমত পোষণ করে যেটা কোরআন মুসুল্নে আসছে কোনোদিন তারা সেখানে কোনো মতভেদ করেছেন কোন কিতাবেও পাওয়া যায় না কোনো তাফসিরও পাওয়া যায় না কোনো হাদিসেও পাওয়া যায় না এর অর্থ যে কোনো আলোচনা যেহেতু আসে না তারা সে একমতেই ছিলেন এটাই হচ্ছে নিয়ম যদি একতলাপ হতো তাদের মধ্যে সেটা অবশ্যই কিতাবে বর্ণিত হতো এবং সেটা আসতো সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে সহিদা হচ্ছে এজমারি আকিদা ফেতর আকিদা সেটা হচ্ছে মানুষের মানবিক মানব জীবনের মিল রাখা মিল রাখা এই এজন্য তারা কোনো দিনের বিরোধিতা করেননি পরবর্তী মানুষের ভিতরে সে আকিদা পথ আকিদার মধ্যে বিভিন্ন রকমের খলল বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এর একটি মাত্র কারণ ছিল তারা পূর্বশুরীদের পথ এবং মত থেকে সরে চলে গিয়েছিল এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত পূর্ব শহীদ অনুসরণ না করব করবোক্ষণ পর্যন্ত আমরা হেদায়ত পাবনা এর বাইরে যখনই কেউ হেদায়তার বাইরে সরবে সালহী বাইরে তারাই পদ হবে এতে কোনো সন্দেহ নেই এ কথাটি আমরা পূর্বী অনুষ্ঠানে আলোচনা করেছিলাম আজকের আলোচনা আমাদের হবে যে কিভাবে একটি মানুষ পদভ্রষ্টায় পর্যবেচিত হয়ে যাচ্ছে একটি গ্রুপ তার কি কারণে তার পদভ্রস্ত হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাই যে এই তার পিছনে যে কারণগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়েছে তোর একটি হচ্ছে যে তারা কোরআনে করিমকে বা রসল্লাহাম হাদিসকে বুজার ক্ষেত্রে তাদের দুর্বলতা ছিল অর্থাৎ তারা অনেকেই রসোল্লাহাম হাদিসকে এবং কোরআনে করিমকে সহি বিশুদ্ধভাবে বুঝতে পারেন যেভাবে সাহাবা কারণ বুঝেছেন তাদের মধ্যে অরজমা বা অনারবীয় প্রভাব তাদের মধ্যে বিস্তার করেছে একটি কারণ তৃতীয় আরেকটি কারণ ছিল যে অনেক সময় ওই সময়ে কিন্তু পরবর্তীকালে অন আরবি যে সমস্ত দর্শন বিশেষ করে গ্রিক দর্শন ভারতীয় দর্শন মিশরীয় দর্শন এগুলি আরবিত অনুবাদ হয়ে যায় অনুবাদ হওয়ার কারণে সমস্ত দর্শন মানুষের মাথার ভিতরে জেকে বসে তারা তখন কোরআন এবং সুননার তাদের যে সমস্ত দর্শন মাথার ভিতরে আছে সেটাকে কোরআন ও সুনার সাথে একীভূত করতে চায় অথচ সেটা কখনো হবে না দর্শন হচ্ছে মানুষের মগজের সবচেয়ে নিকৃষ্টতম একটি ফেলে দেওয়া জিনিস যেগুলি কোনো কাজে লাগে না এমনকি এই জিনিসগুলোর কারণে তারা অনেক সময় কোরআনের আয়াত হাদিস তারা অস্বীকার করার মত দেখিয়েছে অথচ মানুষের বিবেক কখনো যদি হেদায়ত আমরা আগেও আলোচনা করেছি বলেছি বিবেক দ্বারা কখনো হেদায়ত প্রাপ্তি হয় না যতক্ষণ না সেখানে আল্লাহর কোরআনের নূর সেখানে না পড়ে রসুল্লাহ সাল্লাম হাদিসের নূর সেখানে না সেখানে কোনো কিছুই পাওয়া যাবে না পরবর্তীরা কিন্তু এই আর বুঝতে চাইল না তারা সে সমস্ত দর্শনকে অবলম্বন করল তৃতীয় যে জিনিসটি কারণে মানুষ পদভস্ত হয়েছে সেটা হচ্ছে যে বাইরের মানুষের প্ররোচনা বিশেষ করে অন্যান্য ধর্মের অবলম্বী লোকদের প্ররোচনা তারা কি করলো দেখা গেল যে তারা দেখতে পাইল যে তাদের মত তাদের ধর্ম নষ্ট হয়ে গেছে তাদের দিন নষ্ট হয়ে গেছে তারা তো এখন হিংসায় পড়ে গেল যে এই দিন কিভাবে এভাবে থাকতে পারে তারা এইভাবে থাকতে দিল না তারা কি করল এই মুসলিমদের মধ্যে তাদের সত্যিকার মুসলিম নয় এরকম কিছু লোকদেরকে ইসলামের পোশাক পরিয়ে ইসলামে প্রবেশ করিয়ে দিল এর মধ্যে একজন ছিল আব্দুল্লা সাবা আলী ইহুদী সে আসলে ছিল ইহুদী হেমিয়ারি সে কপট ইসলাম গ্রহণ করে এবং আলী রাজি আল্লাহ আহুর সময় সে বিভিন্ন রকমের নতুন মতামত নিয়ে উপস্থিত হয় যে মতামতগুলি সে ইসলামে নতুন করে প্রবেশ করে আর ন মুসলিম যারা ছিল তারা সেটা গ্রহণ করে নেয় কিন্তু সাহবায় আলম আজ মেহনের কাছে সেটা তারা কখনো ঘেসতে পারেনি আমাদের মনে পড়ে যখন আমরা মুসলিম শহীদ মুসলিমের একটি হাদিস আপনার মনে মনে করতে পারেন প্রত্যেকটি মানুষের যারা শহীদ মুসলিম পড়বেন দেখবেন আব্দুল্লাহ রাজি আল্লাহ আহনু যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল তখন অন্ধ হওয়ার কারণে তিনি হজ করতে আসেন আসার পর কিছু লোক এসে বললেন সাহাবি আমরা আপনাদের আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এখানে কিছু লোক আছে যারা বলে থাকে যে যে কোনো ঘটনা হঠাৎ করে ঘটে আগে থেকে আল্লাহ নিধারিত কিছু নেই আপনি কি মনে করেন তিনি তখন অত্যন্ত রাগান্বিত হলেন তিনি বললেন যে তুমি ও লোকটাকে আমাকে দেখিয়ে দাও আমি অন্ধ আমি দেখতে দেখতে পাচ্ছি না আমি তার নাক ছিঁড়ে ফেলবো কামড়ে ধরে সেই সমস্ত কেন বলে তারপর তিনি উল্লেখ করলেন যে রসুল্লা সাল্লাহ আসলামের কাছে যখন জিবরিল জিবরিল আলহ সাল্লামাম আসলেন কিভাবে জিবলিল তাকে দিলে শিক্ষাও দিলেন্লা আল্লাহ নির আছে এই নির্ধারণ করা আছে এর বাইরে যেকোনো মানুষ অন্য বাইরে অন্য যে কোনো কথাই বলবে সে পদভতা হবে পদভ্রষ্ট পথে চলে যাবে তাহলে বোঝা গেল সাহাবায় আল্লাহ মাইন্ড তাদের কাছে এই সমস্ত পদভষ্ট লোকগুলি কখনো ঘেসতে পারেনি কিন্তু যারা এই তিনটি কারণ আমরা উল্লেখ করেছিলাম যারা এই তিনটি কারণ কোন একটা ভিতরে তারা পড়ে গেছে তারা পদভস্ত পথের দিকে চলে গেছে এই অবস্থায় কিন্তু আল্লাহ তালা যোগে যোগে কিছু মানুষকে রেখেছেন যারা সঠিক পথে মানুষকে আহ্বান করবে এই উম্মতের একটি বড় সৌভাগ্য হচ্ছে যে রসুল্লাহলাম এই উম্মত সম্পর্কে বলেছেন তাই আলা দাল আমার উম্মত কখনো পদ্মতায় একমত হবে না তাছাড়া রসুল্লাহ আরো বলেছেন আমার উন্মতের একটি বিরাট গোষ্ঠী একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে প্রকাশিত থাকবে তাদেরকে যারা ছেড়ে চলে যাবে তারা তো তাদের কোনো ক্ষতি করতে পারবে না রহমান খাদ আলহম খাদ তাদের সহযোগিতা না করে অনেকেই চলে যায় কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না তারা হক কথা বলতেই থাকবে উন্মতের সবসময় একদল লোক ছিল এই লোকদের মধ্যে বিখ্যাত ছিল সাহাবায়ক রাম ছিলেন অবশ্যই তারপরে তাবেইনদের মধ্যে বিখ্যাত ছিলেন সঠিক আর তাবেইন যারা ছিল বিশেষ করে ফোকাহ সাবাল মদিনা মদিনা সাজন ফকি এর মধ্যে আর ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলীপনি যারা বিখ্যাত যারা ছিল আলহামদুলিল্লাহ যাদের সম্পর্কে বিরাট গ্রন্থ রচিত হয়েছে আমরা জানি তাদের এই সমস্ত লোকগুলো সহি আকিদের উপর ছিল তারা সময় অন্যায় যারা করত তাদের প্রতিবাদ করতেন বিশেষ করে দেখেন হাসান বসির রহমতুল্লাহ আলী ওয়াসেলমিন আতা মোহতাজ ফেরকা যিনি প্রতিষ্ঠা করেছেন তার কথা শুনে তিনি বলছেন এত আনাদের থেকে সে আলাদা হয়ে গেছে সেই থেকে তাদের নাম হয়ে গেল মোতাজিলা এইভাবে শিয়ারা আলাদা হয়ে গেল আব্দি আব্বাস বিরোধিতা করলেন তারা আলাদা হয়ে গেল খাওয়ার যারা বিরোধিতা করলো তারাও আলাদা হয়ে গেল কিন্তু মুসলিমের মূল ধারা যেটা ছিল এই সহি আলহামদুলিল্লাহ ইম ইমামদের পর্যন্ত ইমামীপুর রহমতুল্লাহ আলা এই সহি আকিদার ধারা ঠিক রাখার জন্য গ্রন্থ লিখলেন এর আগে কেউ ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন আকিদার বিষয়ে আলোচনা করলেও কিন্তু সঠিকভাবে এই ধরনের গ্রন্থ কেউ লেখেননি ইমা উভানী ফার রহমতুল্লাহ আলায় প্রথম গ্রন্থ লিখলেন তিনি নাম দিলেন তারই আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ তার মতো সুন্দর গ্রন্থ এর আগে কেউ লিখতে পারেনি তিনি সুন্দরভাবে এই গ্রন্থটি লিখেছেন যাতে করে বিভিন্ন বিষয়কে তিনি সেখানে একত্রিত করেছেন এবং সে একত্রিত করা বিষয়টি আমরা আমাদের পাঠ্য হিসেবে রেখেছি আমরা ইনশাল্লাহ পরবর্তী বিভিন্ন পরবর্তী অন্যান্য সময় ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সে অনুষ্ঠানগুলি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওখানে আলমিনামালাইকুম রহমতুল্লাহ আবরকাত